সময় দর্শক বৃন্দ জুড়ে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলী রচিত বয়ান আয়েতেকা দাহসন জামাহ আহেলসুন জামাতের আকিদার বর্ণনা দ্য বাংলা ভাষা যা ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই মতনটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম এবং তার ব্যাখ্যা করছিলাম দর্শকবিন্দু আমরা বলেছিলাম যে আমাদের ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলী বলেছেন রনু মিনুব আশা শাহ আমরা কেয়ামতের কেয়ামতের আলামত সমর্পুর ইমান রাখি তার মধ্যে তিনি উল্লেখ করেছেন খুরুজ্জা নজরুল মাসিয়া দুইটা উল্লেখ করেছেন আর অন্যান্য কে আলামতগুলো উল্লেখ করেছেন গত কয়েকটি পর্বে আমরা আলামতকে আমাদের বড় আলামতগুলো উল্লেখ করেছি বেশ কয়েকটি তার মধ্যে প্রথমে উল্লেখ করেছি যে আল্লাহ নবী আলহ সালামের বংশ থেকে একজন হেদায়ত প্রদান মানুষকে সঠিক পদ দিশা দেওয়ার জন্য একজন লোক পাঠাবেন যাকে আমরা মাহাদি বলে থাকি তাঁকে আল্লাহতালা পাঠাবেন তিনি ইমাম হাসানের বংশধর থেকে হবেন এবং রসল্লা সাল্লা সাল্লামের নামে নাম তার হবে তার পিতার নামে তার পিতার নাম হবে এই এই তথ্য আমরা পূর্বে দিয়েছি এবং এটা বড় আলামতের একটি বলে আমরা গণ্য করেছি দ্বিতীয়ত আমরা বলেছি যে দ্বিতীয় হচ্ছে দাজ্জাল আসবে দাজ্জাল এ আমরা আলোচনা করেছি তৃতীয়ত আমরা আলোচনা করেছি দার্জালকে হত্যা করার জন্য এবং দুনিয়াকে ইমান এবং আমল এবং দুনিয়াকে শান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লা তাল পক্ষ থেকে ঈসা আলাই সালাতাম নাজির হবেন চতুর্থ তো আমরা বলেছি যে ঈসা আলাহিসামের জীবনের শেষ প্রান্তে এসে ইয়াজুজ মাজুজ এক বনী আদমের একটি গোষ্ঠী যারা বের হবে তারা এখন আটকা আছে সেখান থেকে বের হয়ে সারা দুনিয়াতে ফেতনা ফাসাদ ভরপুর করে দিবে আজকে আমরা বাকি আলামতগুলি আলোচনা করার চেষ্টা করব এর মধ্যে চারটি আলামত পঞ্চম যে আলামতটি হাদিসে আসছে ওজাইফিন আসিদ আজ্লাহ হাদিসে আসছে সেটা সিরসম বলেছেন ইনসালা তারা আয়াত কেয়ামত ততক্ষণ কায়ে হবেন ততক্ষণ না এর আগে দশটি আয়াত তোমরা দেখতে পাবে তারপর তিনি উল্লেখ করেছেন ও সাল হুসুফ আর তিনটি হসফ হবে হসফ হচ্ছে ভূমিধস হবে খসম বিল মশ্রেক ও খসফম বিল মগরিব ও খসম আরব একটি একটি ভূমিধ্বস্যস এবং হবে যোগে যোগে দেখা গেছে এই যে তিনটি ভূমিধ্বসের কথা আলোচনা হয়েছে এখানে আলেমরা বিভিন্ন মত পোষণ করেছেন যে এগুলি কি আসলে বড় আলামত না এগুলো কোন ছোট আলামত কারণ ভূমিধ্বস আরও হয়েছে তো ব্যাপক ভূমিধ্বস হয়নি যেটা কেয়ামতের আগে হবে এবং এটাই বোধহয় এখানে উদ্দেশ্য এই জন্য এই মতটাকে আমরা এই মতটাকে প্রাধান্য দিচ্ছি হাদিসে অনুসারে বোঝা যাচ্ছে যে রসুল হেদু টাস্টি কথা বলেছেন বড় আলম কেয়ামতের আলামতের মধ্যে এটি একটি যে তিনটি ভূমিধ্বস হবে এই তিনটি ভূমিধ্বস তিনটি নয় তিনটে মিলে একটি অর্থাৎ একটি আলামত হচ্ছে যে তিন ধরনের ভূমিধ্বস হবে এটা একটি কেয়ামতের একটি বড় আলামত অন্য একটি হাদিসে আছে উম্ম সাল্লামা রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন সামায় তুরসুল্লাহ সাল ইসলাম কুল আমি বলতে শুনেছি আরব হুদীবাহ আমি বললাম অর্থাৎ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম রসুল জমিনের মধ্যে ন্যাক থাকতে তারা তারপর কি ভূমিধস্ত হবে রসাম তখন তাকে বললেন ইজা আল যখন এরা খারাপ প্রকৃতি হবে খারাপ আচরণ করবে এবং তাদের মধ্যে জেগে উঠবে তখন এই এই ভূমিদসটা সংগঠিত হবে বুঝা যে এই ভূমিধসটা ব্যাপক আকারে ইমানদার কাফের থাকা অবস্থায় ভূমিধসটা সংঘটিত হবে অর্থাৎ তখনও ইমান কবুল করা হবে কিন্তু কাফের থাকবে এমন অবস্থায় এই ভূমিধ্বসটা হবে কারণ রসুল্লাহ বলেননি এটা শুধু কাফের দূর অনুষ্ঠিত হবে অথবা শুধু খারাপ লোক দূর অনুষ্ঠিত হবে তিনি বলেছেন যে যখন যখন জমিনের বুকে খারাপ লোকে নিকৃষ্ট লোকের অবস্থান বেশি হয়ে যাবে এবং তারা খারাপ কাজ করতে থাকবে তখন এক প্রতি গুরুত্ব না দিয়ে আল্লাহ তালা তাদেরকে ভূমিধ্বস দিয়ে ধ্বংস করে দেবেন आगे सूतरा उखित जमन इमाम शरीफ ए बीजेन्जी शाह मध्य उल्लेख कर আর সাত সার মধ্যে উল্লেখ করেছেন এটা হয়ে গেছে কিন্তু আসলে এটা সংগঠিত হয়নি এই ব্যাপক ভূমিধ্বস এখন হয়নি যদিও বিভিন্ন জায়গাতে ভূমিধ্বস হয়েছে বিভিন্ন রকমের ভূমিকম্প হয়েছে বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে বিভিন্ন দেশে কিন্তু এই ব্যাপক আকার যা হবে তা এখনো সংগঠিত হয়নি এই জন্য হাজির রহমতুল্লাহ এর মধ্যে একটা একটা সুন্দর সামঞ্জস্য বিধান করেছেন তিনি বলেছেন যে বিভিন্ন জায়গাতে ভূমিধ্বস হয়েছে ঠিক কিন্তু সম্ভাবনা আছে ব্যাপক ভূমিধ্বস যেটা হবে যা সাধারণত মানুষ मानुष्ठ देखा जाए मानस चिंता बड़े भूमिधस प्रमाण कर मध्य ओसम बला जो तरह मध्य फैतना फसाद बड़े जाए हिसाब से शे क्या आलामत होते क्यों क्यों क्या आलामत हिसाब से ग्रहण करें बर आलामत के ग्रहण कर তাহলে দেখা গেল যে পঞ্চম যে আলামতটি আমরা কেয়ামতের বড় আলামত হিসেবে দেখিয়েছি বা দেখাচ্ছি বা আলোচনা করছি সেটা হচ্ছে তিনটি ভূমিধ্বস হবে একটি পারছে একটি পারচার থেকে একটি আরও উপসে ব্যাপক লোক মারা যাবে এবং তখন মানুষের ভিতরে এরপরে আরো ভিন্ন প্রকৃতির লোক তৈরি হবে যারা দিন থেকে মানুষ থেকে দূরে সরে যাবে তারপর বড় বড় আলামতগুলো সংগঠিত হবে তারপর কি তখন আরও ব্যাপক কিছু ঘটনা ঘটে যাবে এই জন্য আলমরা ষষ্ঠ আলামত হিসেবে বলে থাকেন যে সেই সময়ে যখন এরকম ভূমিধ হবে মানুষ মারা পড়ে ব্যাপক আকারে বিষ করে চলে যাবে তখন ইসলামের মূল আরেকটি বড় আলামত হচ্ছে ইসলাম উঠে যাওয়া এবং কোরআন উঠে যাওয়া এবং ভালো লোকদের সে নিঃশেষ হয়ে যাওয়া ভালো লোকদের নিঃশেষ হয়ে যাওয়া ইসলাম চলে যাওয়া ইসলামের মূল নাম নিশানা পর্যন্ত চলে যাবে এবং কোরআন আল্লাহ তালা কোরআন নিয়ে নেবেন এবং ভালো লোকরা মারা পড়বে এটা এই তিনটাকে একসাথে আমরা বলতে পারি এটা কোরআনে এটা হাদিসের আসল থেকে বর্ণিত হয়েছে এবং কোরআনে কারিমে এ একটা ইঙ্গিত রয়েছে বিভিন্ন জায়গাতে আমরা বলতে পারি যে ষষ্ঠ যে বড় আলামত তা হচ্ছে ইসলাম ইসলামের নাম নিশানা মুছে বা ইসলামের মৌলিক যে নিশানাগুলো সেগুলো চলে যাওয়া কোরআনে করিম উঠে যাওয়া এবং ভালো লোকদের চলে যাওয়া এটা এটা হচ্ছে কই ষষ্ঠ বড় আলামত ষষ্ঠ বড় আলামত এই জন্য রসুল্লাহ ইসলামের হাদিসে আসছে তিনি বলেছেন ইয়দরসুল ইসলাম কামা ইয়দরুল ইসলাম মিটে যাবে যেভাবে কাপড়ের দাগ মিটে যায় হাত কি জানা যাবে না সাথে সাথে আর একটি বড় মারাত্মক ঘটনা ঘটে যাবে সেটা হচ্ছে আল্লাহর কিতাবের এমন একটি রাত যাবে যে রাতে ফালাইফিলের বুকে একটি আয়াত অবশিষ্ট থাকবে না বেশি বৃদ্ধ তারা বলবে ইয়ুলা তারা তখন বলতে থাকবে আদরাক না আবা আনা হাজুল কালিমা আমরা আমাদের পিতৃপুরুষদেরকে একটি কালিমা পেয়েছি এটা আমরা বলতেই থাকবো তখন তারা সেটা বলবে যাতে করে কেয়ামত অনুষ্ঠিত হতে পারে এবং লোকদের উপরে যাদের কালিমা তহিদ পর্যন্ত জানবে না এর প্রমাণ আমরা পাই সহিম বর্ণিত আবদুল্লাহ মাসুরম বর্ণিত একটা হাদিসে তিনি বলেন কল আলা মুসাহ আলাহাই কেয়ামত কায় ভাবে না হবে তাদের উপরে যারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ অর্থাৎ তারা আল্লাহ সালাত আল্লাহ জানা শুধু বৃদ্ধি যারা বয়বৃদ্ধ থাকবে তারা হয়তো তারা বলবে আমাদের শুনছি লাল বলতে আমরা সে লাইল্লা বলতেই থাকব অন্য এক হাদিসে আমাদেরকে রসল্লা বলে দিয়েছেন আল্লাহ তালা ইয়মন থেকে এক বাতাস পাঠাবেন আরিয়ান হারির যেটা রেশমের ছত্যন্ত নরম হবে ফালাতা তাদের আহান ফেক আল বিসালিন ইমান ইলাকা অদাথু সেই রিয়া সেই বাতাস এমন ইমানদার অন্তরে আছে তাকেই তাকে মেরে ফেলবে অর্থাৎ এই সময় আসবে যে সময় তাদের মৃত্যু ঘনিয়ে যাবে এই সময় তাদের আর জীবিত মৃত্যু যারা ইমানদার তাদের মৃত্যু তাড়াতাড়ি আসবে যাতে করে আল্লা তালা তার যা উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করেন এবং তাদের উপরে কেয়ামত কায়াম করেন যারা ইমানদার নয় যা থাকবে তাকেও মৃত্যু দিবে অন্য এক হাদিসে আসছে মালিক রাজি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাম রসুল্লাহাম বলেছেন জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলার মত লোক অবস্থা থাকলে সেখানে কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে এই জন্য সহিমে আসছে فاطوق بدو روحا لكل مؤمن وكل مسلمين ويبقى شرار الناس يتهارجون تهارج الحمر فعليهم تقوم صح নুয়াসবিনহাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যখন মানুষ এই অবস্থায় থাকবে তিনি আলোচনা করছেন তখন কি হবে যখন আল্লাহ করবেনদারের রূপ কবজ করে নেবে বগলের নিজ দিয়ে অতিবাহিত হওয়ার অর্থ আমাদের কাছে সুস্পষ্ট নয় হয়তো ভবিষ্যতে স্পষ্ট হবে যে কোনো ধরনের বড় ধরনের মহামারী কিনা বা বড় ধরনের কোনো রোগ কিনা বা কোনো আলামত কিনা যা মানুষকে একেবারে শেষ করে দিবে তো ইমানদার ধ্বংস হবে কিন্তু কাফের ধ্বংস হবে না থাকবে খারাপ লোকগুলো জল ইহার গাধা যেভাবে গাধারা যেভাবে কর্মকাণ্ড করে সেরকম কর্মকান্ড তারা করতে থাকবে ফাইলেই হিম তাকু মুায়ম হবে ভালো লোকরা করে চলে যাবে ও তাহুসাই যারা থাকবে খড়কুটুর মত যেভাবে বিভিন্ন ফসালাদির ফসালাদির খড়কুটু থাকে জবের খড়কুটু থাকে ইসলামের সময় দেখা গেছে যে হজ বন্ধ হয়ে যাবে হজ বন্ধ হয়ে যাবে ফলে হজ্জাউলা হজ এবং তখন আদায় করা হবে না মুসাদা আবহা মু হাকিম ও সহিদ কুদির আদিআম থেকে তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم قالوا لا تقوم الساحتة لا يحج البيت كيامت قائم هبنا هبه من شما جاخن آر بات دولار هاج هبنا ওয়ালাস নিঃসন্দেহ এটা হবে ওই সময় যখন আল্লাহ তালা সমস্ত ইমানদারের রুহরণ করে নিয়ে যাবেন আর এটা ওই সময় হবে এটা অবশ্যই পরে হবে এর কারণ হচ্ছে আমরা দেখতে ভাই সোহেব ওখারিতে আবসাইকে একটি হাদিসে আসেন তিনি বলেছেন কল রসুল্লাহাম বলেছেন নাহাজ আলবঈদ ওয়াহা বা খুরুজ মাহাজুজ তিনি বলেছেন যে ইয়াজুজ মহাজের পরেও আল্লাহ তালা এই ঘরে রহস করাবেন এই ঘরে উমরা করাবেন এর অর্থ যে ইয়াজ মহাজ পরে ইমানদার অবশিষ্ট থাকবে কিন্তু এরপর ইমানদারদের ইমানদাররা চলে যাবে এবং সেই সময়ে ইমানদার চলে যাওয়ার পর আল্লাহ মানুষকে আবার জাহিরের দিকে নিয়ে যাবেন সেখানে মানুষ জাহের দিকে চলে যাবে এবং মূর্তি পূজার দিকে আবার মানুষের মানুষের ঝোঁক আরম্ভ হবে এবং সবাই ইমানদার বলতে কেউ থাকবে না সবাই যা ইচ্ছে তা করে বেড়াবে যা ইচ্ছে তা করে বেড়াবে এই হাদিসটি আমরা পড়তে পাই যে ঈসা ইসলামের পরে দুই দিক থেকে আসতে পারে দুই দিক থেকে বাতাস এসে ইমানদারদের রুহরণ করে নিয়ে যাবে বাতাস এসে ফলে বিকাল আল্লাহ খাইলেন কারোর অন্তরে সামান্যতম কল্যাণ আছে এমন ইমানদার কেউ অবশ্য থাকবে না ইলাকাও তাকে মৃত্যু দিয়ে দেবে হাত তা লোকানা রকম দেখালে যাবেন পাহাড়ের কোন গুহার ভিতরে আছে সেখানে তাকে মৃত্যু দেবেশ করবে আমি সেটা আমি সেটা রসুল্লাহাম থেকে তিনি বলেছেন ফয়ব কা সেরা নাসিফি খিফাতির তৈরি তখন বাকি থাকবে শুধুমাত্র এমন খারাপ লোকগুলো যেগুলো পাখির মতো হবে তাদের কর্মকাণ্ড ও আহলামি সেবার তাদের চিন্তাধারা হবে হায়েন মত ভালো কিছু জানবে না খারাপ কিছু অস্বীকার করবে না তাদেরকে বিভিন্ন সুরতে এসে বলবে আমার ট্রাকে সাড়া দিবা তখন তারা বলবে কি নির্দেশ দাও তখন তাদের নির্দেশ দেওয়া হবে ভাই মরম ভাই বায় পূজা কর তখন তারা সেই তাদের জায়গাতে মৃত্যু পূজা করবে মৃত্যু পূজা করবে ওহম ফি দারতনার জা ওম হাসানো তারা তখন থাকবে অত্যন্ত আনন্দ বিভুর থাকবে তাদের রিজিকের মধ্যে এবং উত্তম জীবিকার মধ্যে তারা অবস্থান করতে থাকবে এই জিনিসগুলো সংগঠিত হবে একেবারে কেয়ামতের ঠিক শেষ পূর্ব মুহূর্তে এর পরে আর বড় ধরনের কোনো জিনিস অবশ্য থাকবে না এই জন্য আল্লাহ আল্লাহতলা যেহেতু বায়তুল্লাহার হজ তখন অনুষ্ঠিত হবে না এই জন্য বায়তুল্লাহকে ধ্বংস করার জন্য আল্লাহ তালা জুসাতকে সেখানে যাইতে সেখানে যাওয়ার সুযোগ করে দিবেন এই জন্য হাদিস আর্সের সাল্লাম বলেছেন ইয়করুল কাবা জুসাইন ফিল হাবসা আফ্রিকান এক লোক হাবসার এক লোক এসে কালো দুই সোয়ে কাত অর্থাৎ তার পিণ্ডলি ছোট পিণ্ডলি বিশিষ্ট দুই বিশিষ্ট লোকে এসে বাইতুল্লা ধ্বংস করবেন এবং সেখানে যত সম্পদ আছে তা চুরি করে নিয়ে যাবে এবং সে একটি একটি করে ইট ভাঙতে থাকবে এবং তার কুড়াল দিয়ে ভাঙতে হবে রসোলা সেটা তাকে দেখিয়ে দিয়েছেন এবং তার কিছু বর্ণনা তখন দিয়েছেন বাইতুল্লাহ ধ্বংস হওয়ার পরে আর কিছু অবশ্য থাকবে না তখন বড় ধরনের আলামতগুলি অনুষ্ঠিত থাকবে এর মধ্যে আমরা সপ্তম যে আলামত আলামতটা বলতে পারি সেটা হচ্ছে উঠা পশ্চিম দিগন্ত সূর্য উঠা তখন পশ্চিম দিকে একবার সূর্য উঠবে এটা বারবার হবে তা নয় সেটা একবার হবে একবার হবে হাদিস রসল্লা সাল্লাম বলেছেন হাতুয়া শামসেমিন কেমত কায়েম হবে না যতক্ষণ না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠে ফাইজা তবে এবং সবাই ইমান আনবে আগে ইমান এনেছে তার আর এই অবস্থা দেখে অনেক সবাই কাফের থাকবে যেহেতু তারা ইমান আনতে চাইবে কিন্তু তাদের ইমান আর গ্রহণ করা হবে না কারণ অথবা আগে কল্যাণ কামনা করে সেটা কল্যাণ করে সেটা সেটা শুধু কাজে লাগবে কিন্তু এরপরে আর কোন কিছু কাজে লাগবে না সূর্য যখন পশ্চিম দিগ অন্ত উঠবে তখন আর ইমানদারদের অবশিষ্ট কিছু থাকবে না এই বিষয়টি নিয়ে আরো আলোচনার বিষয় আছে বিশেষ করে অনেকে বলে থাকেন যে এই আলামতটি মূলত এমন এক সময় আসবে যখন পৃথিবীর নিয়ম শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে ধ্বংস এমন এমনভাবে ধ্বংস হবে সেই নিয়ম শৃঙ্খলা যে সূর্য আল্লাহ যাকে নিয়ম করেছেন যে সে পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে যাবে সেটা সে পশ্চিম এমন অবস্থা হয়ে যাবে যে সেটার পূর্ণ তার উল্টা গতিপথে রওনা হবে অর্থাৎ পশ্চিম দিগন্তে যাওয়ার পরে সেটা আবার পূর্ব দিগন্তের দিকে উল্টা দিকে ছুটতে আরম্ভ করবে এটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা নষ্ট হওয়া এবং তখনকার যারা তথাকথিত বিজ্ঞানী বা চিন্তাবিদ থাকবে তখন তারা তখন তারা এই স্পষ্ট বিশ্বাস করবে যে ঘটনা ঘটে কিয়ামত কয়েম হয়ে যাচ্ছে মুসলিমদের কথা তো সত্য ছিল আগেকার জিনিসগুলো তারা স্মরণ করতে পারবে কিন্তু তাদের সেই স্মরণ আর কোনো কাজে আসবে না তখন কেয়ামত কায়েম হয়ে যাবে এবং মানুষের ভিতরে তারা মনে করবে যে এই পরেই কেয়ামত হবে কিন্তু আল্লাহ তালা তাদের তবা তখন আর কবুল করবেন না এবং তখন হবে এমন অবস্থা যে এই তবা মানুষ ইচ্ছা করলো আর তারা ইচ্ছা করলো আর কোনো তবা করতে পারবে না বা তাদের মুখ দিয়ে তবা কথা আসলেও তারা তো কোরআন উঠে গেছে দিন উঠে গেছে সলাথ উঠে গেছে এবং তারা এই হজ করতে না হজের অবস্থা চলে গেছে তখন আসলেই তার কেয়ামতের আর কোনো সুযোগ থাকবে না এই জন্য যেদিন আসবে আল্লাহর কোন নিদর্শন সেদিন যে নফস ইমান আনেনি তার ইমান কোন কাজে আসবে না তারপরে যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে তখন আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন আর কোন ইমান কাজে আসবে না ভালো কোন কল্যাণেই তাদের গ্রহণযোগ্য হবে না ইমাম তবাহি রহমতুল্লাহ আলাই বলেন তিনি বলেন যে এই আয়ত্তের তফসির মধ্যে যা সুস সবচেয়ে বেশ বিশুদ্ধ সেটা হচ্ছে যে রসল্লাহ আসম যাহা বলেছেন যে সেটা হচ্ছে পশ্চিম দিগন্ত সূর্য উঠা যার আলোচনা আমরা করেছি বোখারি মুসলিম হাদিসে আসছে আব্দুল আবহাওয়া দলন থেকে পশ্চিম দিগত সূর্য উঠাই হচ্ছে এই আয়তে তফসির রসুল্লাহ আসম নিজেই আয়ত্তে তফসির করে দিয়েছেন সুতরাং এটাই তফসির এটাই গ্রহণ করতে হবে অর্থাৎ পশ্চিম দিগন্ত সূর্য উঠলে সেটা আর কখনো তাদের আত্মা বা গ্রহণ করা হবে না হাদিসে আসছে পশ্চিম দিগে সূর্য উঠলে তাদের তবা কবুল করা হবে না যার আলোচনা আবহাওয়া থেকে বর্ণিত বুখারী মুসলিম আসছে অনুরাই বুখারী থেকে আসছে আবহাওয়া বর্ণিত যতক্ষণ দুটি দল যুদ্ধ করবে প্রত্যেকের দাবি একই হবে এরপরে আরো বলেছেন যতক্ষণ না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠছে পশ্চিম দিগন্ত সূর্য উঠবে যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে সবাই তখন ইমার আনবে এক ডাকে সবাই ইমানরা কিন্তু আল্লাহ তালা তাদের তখন ইমান গ্রহণ করবে না কারণ ইমানের মূল হচ্ছে ইমান বিল গাইব গাইবের অবস্থা তখন চলে যাবে ইমান বিল শাহাদ আল্লাহ তালা কাউকে তাকলিপ দেননি আমরা ইশা বিষয়টি পরবর্তী পর্বে আরও একটু বিস্তারিত করব ততক্ষণ আল্লাহ তালা সুস্থ রাখুন এবং আল্লাহ তালা আমাদের আমলগুলো কবল করুন আহমদুলিল্লাহ রবীন্দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ